ছোট্ট মহিলা এই গল্পটি খুব বেশি দিন পুরনো নয় এটা হলো চার বোনের গল্প মেঘ জ ব্যথ আর এমি ওরা থাকতো একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট বাড়িতে ওদের বাবা মা খুবই গরিব ছিল কিন্তু চার বোন কোনোদিন এমন কিছু চায়নি যা ওদের বাবা মা ওদেরকে দিতে পারবে না মেট ছিল যুবতী খুব সুন্দরী এবং বুদ্ধিমতী চো ছিল টম বয়ের মতন আরও ঘোড়া চালক হতে চেয়েছিল বেদ ছিল লাজু নম্র এবং দয়ালু আর এমি ছিল সবার ছোট চার বোনের মধ্যে ওকে দেখতেই সবচেয়ে মিষ্টি ছিল চার বোন একে ভীষণ ভালোবাসত গ্রামের প্রত্যেকেই ওদের সৎ ব্যবহারের জন্য খুব পছন্দ করত আর ওদেরকে মহিলা বলে। একদিন ওদের বাড়িতে ওর বাবার কাছে একজন সৈন্য আসে। যে সেনাবাহিনী দলে যুক্ত ছিল এবং সেই মুহূর্তে গৃহযুদ্ধ চলছিল আপনার জন্য একটা চিঠি আছে আপনাকে দেশের হয়ে গৃহযুদ্ধে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছে আপনি দয়া করে তৈরি হয়নি পরিবার খুবই দুঃখী হয়ে যায় আর বাবা তো ফিরেও আসবে আমি বৃষ্টি নামার আগেই ফিরে আসবো এবার কান্না বন্ধ করো মেঘ এদের খেয়াল রেখো হ্যাঁ বাবা এই কথা বলে ওদের বাবা সৈন্যের সঙ্গে চলে যায় ওদের বাবা যুদ্ধে যাওয়ার কয়েকদিন পর সামলাতে পারছি না তুমি চিন্তা করো না মা এটা মাত্র কয়েকদিনের ব্যাপার সবকিছু ঠিক হয়ে যাবে বাবা ফিরে এদি ততদিন আমাদের বাচ্চার লড়াই করতে হবে আমি বুঝি না মানুষ যুদ্ধ কেন করে কেদ না মা একদিন ওরা সেনাবাহিনীর একজনকে ডেকেছেন তার আমাকে ওখানে যেতেই হবে কিন্তু আমি কিভাবে যাব? যাওয়ার জন্য তো আমার কাছে টাকা নেই কি করে জোগাড় করব? তুমি চিন্তা করো না মা তুমি যাওয়ার প্রস্তুতি নাও আমি কিছু ব্যবস্থা করছি না চুল বিক্রি করে এই টাকাটা পেয়েছি কি করেছো তুমি এত সুন্দর চুল কেটে ফেললে কোনো ব্যাপার না মা কিন্তু জো আমরা অন্য কিছু ভাবতে পারতাম তুই এমনটা কেন করলি কাঁধে হাত দেয় জো ঘাট তুলে দেখে কে যখন দেখে মেঘ ওর পাশে বসে সে মেঘকে জড়িয়ে কাঁদতে শুরু করে চিন্তা করিস না সবকিছু ঠিক হয়ে যাবে মা হাসপাতালে চলে যাওয়ার পর বাড়ির সব কাজের দায়িত্ব এসে পড়ে বনেদের ওপর ওরা বাড়ির সব কাজ করে রান্না করা ঘর পরিষ্কার করা এবং খুব খুবই দিন কাটতে থাকে একদিন ব্যাথ অসুস্থ হয়ে পড়ে ওর প্রচন্ড জ্বর হয় এবং সে জ্বরে কাঁপতে থাকে তিন বনি বেথের খুব যত্ন নেয় কিন্তু জ্বর কিছুতেই কমে না প্রত্যেকেই চিন্তায় পড়ে যায় আমাদের ডাক্তারের ফি কি করে ওনার ফি আগে ওর সুস্থ হয়ে ওঠাটা জরুরি সেদিন বরফ পড়ছিল কিন্তু তবু যেন তেন প্রকারের ডাক্তারের বাড়ি পৌঁছয় ডাক্তার ব্যাপারটা হলো বলে ভালো এত কিন্তু কিন্তু না আসলে আর আমি আমার ফিটা নিয়ে নেবো যখন তোমাদের বাবা মা ফেরত আসবে তখন ডাক্তার বেথ বেথকে কিছু ওষুধ দিয়ে দেয় এবং বোনেরা বেথের খুব খেয়াল রাখে তুমি একদম কেঁদো না মা শীঘ্রই ফিরে আসবে তুমি সুস্থ হয়ে উঠে মাকে একটা চিঠি লিখো হ্যাঁ হ্যাঁ মা তাড়াতাড়ি চলে আসবে ঠিক সেই মুহূর্তে ঢোকে মাকে খুব ভালো লাগছে দেখে খুব খুশি হয়ে যায় মা চলে এসেছে তুমি আর চিন্তা করো না তারপর ব্যথের মা ওর খুব খেয়াল রাখে বেত কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে শীতকাল আসা মাত্র কিন্তু এখন উনি ভালো আছেন আর কয়েকদিনের মধ্যেই বাড়ি চলে আসবে বাবার কথা খুব মনে পড়ে আমি জানি সোনা ঈশ্বরকে বলি কাউকে যেন জীবনে এত কষ্ট ভোগ করতে হয় এরকম বলোনা মা এরকম কষ্টের মুহূর্তে অনেক কিছু শিখিয়ে দেয় এমন কিছু শেখায় যা আমাদের জীবনে সফল হতে সাহায্য করবে একদম ঠিক মেক কয়েকদিন পরেই ছিল বড় দিন মা বলেছ যেন তেন বাড়িতে একটা গাছ নিয়ে আসে কিন্তু ছোট্ট এমনি উপহারও চেয়ে বসে আমি থেকে একটা নতুন জামা চাই আমি যেন আমার স্বপ্নের রাজকুমারকে পাই আমি একটা বড় পিয়ানো চাই মেয়ে তুমি কি চাও বলো আমি চাই এবছর বড়দিন যেন আমরা সবাই একসঙ্গে কাটাতে পারি খুব ভালো বলেছ সোনা বড়দিনের দিন সবার মন খারাপ হয়ে যায় কারণ কারোরই ইচ্ছে পূরণ হয় না ওরা হতাশ হয়ে পড়ে কিন্তু অভিযোগ করে না দিনটা এতটাই খারাপ ছিল যে সকালে ব্রেকফাস্ট ঠিক মতো কেনার টাকাও ওদের কাছে ছিল না सब मेरा छुटे जाए এটা আমাদের পাওয়ার সেরা বড়দিনের উপহার ধন্যবাদ বড়দিনে বাবাকে পেয়ে সবাই খুব খুশি হয়ে যায় এবং আনন্দের সহিত বড়দিন পালন করে